তারা কি এতটুকু জানে না যে আল্লাহ যেসব বিষয় পরিজ্ঞাত যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তোমাদের কিছু লোক নিরক্ষর তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেইম তাদের জন্য আফসোস যারা নিজ হাতে গ্রন্থ লেখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যাতে এর বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ করতে পারে অতএব তাদের প্রতি আক্ষেপ তাদের হাতের লেখার জন্য এবং তাদের প্রতি আক্ষেপ তাদের উপার্জনের জন্য তারা বলে আগুন আমাদিওকে কখনো স্পর্শ করবে না কিন্তু কয়েকদিন ব্যতীত বলে দিন তোমরা কি আল্লাহর কাছ থেকে কোন অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাপ করবেন না তোমরা যা জানো না आल्लारे जुड़े दीच है्यक्ति पाप अर्जन करोजकर अभिवासी चिरकाल थे পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎকার্য করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানেই চিরকাল থাকবে إِ لا تَعبُرُونَ إِلَّ اللهَّ وَضوَالِذَنِ إِحْسَانَ وَلِقُرضَ وَدِقُرْضَ وَْيتَان وَْمَسكِين وَقُوا لَِّا صِحسن وَقُوا لَِّا سِحُسْنَ وَقم الصَّناتَواتُ الزَّكَ قُمَّ تَوَّتُم إِللاا قَليلًَا مِنكُم وَأَتُم معْرضُون उन्ह इश्राइलर का अंगीकार नीलरा आल्ला छा कारो इबादत करबा पिता माता आत्मयीम और दीन दरिद्रे साथ्यवहार कर मानस के सत् कथा बार्ता बोलते नाम कर जो तक सामान्य कय जन छाड़ा तुम्हारा मुख फिर नीले तुमर अग्राह्यकारी যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম যে তোমরা পরস্পর খনা খুনি করবে না এবং নিজ দেশ থেকে বহিষ্কার করবে না তখন তোমরা তা স্বীকার করেছিলে এবং তোমরা তার সাক্ষ্য দিচ্ছিলে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 অতপর তোমরাই পরস্পর খুনা খুনি করছো এবং তোমাদেরই এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছু তাদের বিরুদ্ধে পাপ ও অন্যায়ের মাধ্যমে আক্রমণ করছ আর যদি তারায় কারো বন্দী হয়েই তোমাদের কাছে আসে তবে বিনিময় নিয়ে তাদের মুক্ত করছ অথচ তাদের বহিষ্কার করাও তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা গ্রন্থের কেওদংশ বিশ্বাস করো এবং কেওদংশ অবিশ্বাস করো যারা এরূপ করে পার্থিব জীবনে দুর্গতি ছাড়া তাদের আর কোন পথ নেই কেয়ামতের দিন তাদের কঠোরতম শাস্তির দিকে পৌঁছিয়ে দেওয়া হবে आल्लाह तुम्हारे क्याकर्म संपर्क बेखबर ननिया परकाल विमय पार्थिव जीवन क्रय कर लघु हम और सहाज्य पाना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 अवश्य मुसा के खता दिए रसुलरियम तनय ईसा के मजिजा दानी पवित्र रूहर मे शक्ति अतपर जखी को रसुल एम निर्देश नहीं तुम्हारे एस तुम्हारा मन भलो लाग तुमरा अहकार प्रदर्शन कर शेष पर्त तुमरा एक मिथ्य वादी एक दल के हृदय अर्थावृत ए तर कु कारण आल्लाभिसम्पात कर फले अल्प आने যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসে পৌঁছাল যা সে বিষয়ে সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত অবশেষে যখন তাদের কাছে পৌঁছল যাকে তারা চিনে রেখেছিল তখন তারা তা অস্বীকার করে বসল অতএব অস্বীকারীদের উপর আল্লাহর অভিসম্পর যার বিনিময় তারা নিজেদের বিক্রি করেছে তা খুবই মন্দ যেহেতু তারা আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করেছে এই হটকারে তা তরুণ যে আল্লাহ শিও পান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা অনুগ্রহ নাজিল করেন অতএব তারা ক্রোধের উপর ক্রোধ অর্জন করেছে আর কাফের তোর জন্য রয়েছে ابمان جنوب خاصتي واذا قيل لهم امنوا بما انزل الله قالوا نؤمن بما انزل علينا ويكفرون بما وراءه ويكفرون بما وراءه وهو الحق مصدق لما معهم قل فلما تقتلون انبياء الله من قبل ان كنتم जख आल्ला जा, जा मे नाओ तक ता मानी जा सबग अस्वीकार कर ग्रंथटी सत्य ए सत्ययन कर ओ ग्रंथिर जातिपूर्व पयम्बर दे हत्या करते क्यों यदि तुम्हारा विश्वासी छी সুস্পষ্ট মজিজাসহ মুসা তোমাদের কাছে এসেছেন এরপর তার অনুপস্থিতিতে তোমরা গোবর্ষ বানিয়েছ বাস্তবে কি তোমরা অত্যাচারী আলো সাম আন্নাওয়া আওসাইননা ওউশরিবফি কুল বিহমুল হেজেলাদকু ফ্িহম। কুলদসানায়া মরকম বিহ। ইমানকম ইং কটমিল। আর যখন शुनेमान्य कुफुर कारण तर अंतरे गोवत्स प्रीति पान करानदी हमेशा से विश्व मंद विषय शिक्षा दे বলে দিন যদি আখেরাতের বাসস্থান আল্লার কাছে একমাত্র তোমাদের জন্যই বরাদ্দ হয়ে থাকে অন্য লোকদের বাদ দিয়ে তবে মৃত্যু কামনা করো যদি সত্যবাদী হয়ে থাকো কশ্বিনকালেও তারা মৃত্যু কামনা করবে না ওইসব গোনাহের কারণে যা তাদের হাত পাঠিয়ে দিয়েছে আল্লাহ গোনাগারদের সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন আপনি তাদেরকে জীবনের প্রতি সবার চাইতে কি মুশ্রিকদের চাইতেও অধিক লোভী দেখবেন তাদের প্রত্যেকে কামনা করে যেন হাজার বছর আয়ু পায় অথচ এরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না আল্লাহ দেখেন যা কিছু তারা করে আপনি বলে দিন যে কেউ জিব্রায়েলের শত্রু হয় যেহেতু তিনি আল্লাহর আদেশে এ কালাম আপনার অন্তরে নাজিল করেছেন যা সত্যায়নকারী তাদের সম্মুখস্থ কালামের এবং মুমিনদের জন্য পথ প্রদর্শক ও সুসংবাদদাতা যে ব্যক্তি আল্লাহ তার ফেরেস্তা ও এবং জিব্রাইল ও মিগাইলের শত্রু হয় নিশ্চিতই আল্লাহ সেসব কাফের শত্রু আমি আপনার প্রতি উজ্জ্বল নিদর্শন সমূহ করেছি অবাধ্যরা ব্যতীত কেউ এগুলো অস্বীকার করে না কি আশ্চর্য যখন তারা কোন অঙ্গীকারে আবদ্ধ হয় তখন তাদের এক দল তা ছুড়ে ফেলে বরং অধিকাংশই বিশ্বাস করে না যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আগমন করলেন যিনি ওই কিতাবে সত্যায়ন করেন যা তাদের কাছে রয়েছে তখন আহলে কিতাবদের এক দল আল্লাহর গ্রন্থকে পশ্চাতে নিক্ষেপ করল যেন তারা জানি না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 তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলাইমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত সুলাইমান কুফর করেনি শয়তানরা কুফর করেছিল তারা মানুষকে জাদুবিদ্যা এবং বাবিল শহরে হারুদ ও মারুত দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল তা শিক্ষা দিত তারা উভয়ই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা পরীক্ষার জন্য কাজে তুমি কাফির হই না অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যত তারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া তদ্বারা কারো অনিষ্ট করতে পারত না যা তাদের ক্ষতি করে এবং উপকার না করে তারা তাই শিখে তারা ভালরূপে জানে যে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আনত এবং ক্ষোদাভির হত তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত হে মোমিনগণ তোমরা রায় না বলো না কঞ্জুর না বলো এবং শুনতে থাকো আর কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি ما يود الذين كفروا من اهل الكتاب ولا المشركين ان ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الصب للعليم اهل الكتاب ابو شيكت المدھی <سؤال> جرا كافر تাদে तुम्हारे पालनकर् पक्ष तुम्हारे कल्याण अवतीर्ण हूं आल्लाह जा इच्छा विशेष भाव अनुग्रह दान करहदाता आया रोहित कर অথবা বিস্তৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর ওপর শক্তিমান তুমি কি জানো না যে আল্লাহর জন্যই নভমণ্ডল ও ভূমণ্ডলের আধিপত্য আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধু ও সাহায্যকারিণী ইতিপূর্বে মুসা আল্লাহ সাল্লাম যেমন জিজ্ঞাসিত হয়েছিলেন মুসলমানগণ তোমরাও কি তোমাদের রসুলকে তেমনি প্রশ্ন করতে চাও যে কেউ ইমানের পরিবর্তে গুফর গ্রহণ করে সে সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায় আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা প্রতিহিংসাবশত চায় যে মুসলমান হওয়ার পর তোমাদের কোনো রকমে কাফির বানিয়ে দেয় তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর তারা এটা চায় যাক তোমরা আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তাদের ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে পাবে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ব্যতীত কেউ জান্নাতে যাবে না এটা তাদের মনের বাসনা বলে দিন तुमरा सत्यवादी हम प्रमाण उपस्थित करजे के आल्लार उद्देश्य समर्पण कर এবং সে সৎকর্মশীল বটে তার জন্য পালন কাছে পুরস্কার রয়েছে তাদের ভয় নেই এবং তারা চিন্তিত হবে না ইহুদিরা বলে খ্রিষ্টানরা কোন পথই নাই এবং খ্রীষ্টানরা বলে ইহুদিরা কোনো পথেই নয় অথচ সবাই খোদাই কিতাব পাঠ করে এমনিভাবে যারা মূর্খ তারাও তাদের মতই উক্তি করে অতএব আল্লাহ কেয়ামতের দিন তাদের মধ্যে নির্দেশ দেবেন যে বিষয়ে তারা মতবিরোধ করছিল ومن أظلم ممن منع نساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم جي بكتي आल्ला मस्जिद समूह ता नाम उच्चारण करते बाधा दजाड़ करते चेष्टा करते बड़ जालीमार्की ए मस्जिदसमूह प्रवेश नये भीत संत अवस्थाये लांचना परकाले कठिन शांति रही